আবুতালিব ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিহা পলিটিক্যাল প্রোটেকশন আর খাদিজা ছিলেন তার ঘরের স্বস্তি এই দুইজন মানুষ যখন বিদায় নিলেন তখন রসুল্লা সাল্লু আলি সাল্লামের জন্য সে সময়টা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় আবু তালিবের অনুপস্থিতিতে কোরআসরা অনেক বেপরোয়া হয়ে ওঠে যা আমরা আগে আলোচনা করেছি এর ওপর যখন তাইফের লোকেরা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করল তখন সেটা কষ্টের ওপর আরও কষ্ট যোগ করল নিরাপত্তাহীনতা অসহায়ত্ব আর একাকিত্ব যেন রসুলুল্লা সাল্লাই সাল্লামকে ঘিরে ধরল আর তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা আল ইসরাওয়াল মেহরাজ রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের এই কষ্ট সময়ের পরে আল্লাহ তালের কাছ থেকে লাভ করলেন এক অনন্য সাধারণ উপহার যেই উপহার এর আগে কাউকে দেয়া হয়নি কোনো নবী না কোন নসুল না কোনো বান্দা কেও না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 সির্কের বিরুদ্ধে যে মিশন তিনি শুরু করেছেন সেই মিশন চালিয়ে যেতে মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী থাকা খুব জরুরি ছিল এই একই উদ্দেশ্যে মূসা আলাহিসাল্লামকে আল্লাহ তালার কিছু আয়াত বা নিদর্শন দেখা হয়েছিল কলহ হি আস অথ অলিহু শু বিহলমি অলিয় ফিহ মরিব উল অলকিহস ফলক হইদ হি অ তুমস وَلَا تَخَفْ হে মূষা তোমার ডান হাতে ওটা কি সে বলল এটা আমার লাঠি আমি এতে ভর দেই এর সাহায্যে আমি আমার পালের জন্য গাছের পাতা ছেড়ে দেই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 আল্লা মেয়েরাজ ছিল রসুলের জন্য স্বস্তি শান্তনা এবং প্রস্তুতি কথা উল্লেখ করেছেন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 সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল সুর আঠারো এই অসাধারণ ভ্রমণ সম্পর্কে আবুল হাসান একটি চমৎকার করেছেন। তিনি আল ইসরা কোনো জেনতানো ঘটনা নয় এই ঘটনার সময়ে আল্লাহ রসুল দেখেছেন আল্লাহর বড় নিদর্শনগুলোকে নিজ চোখে দেখেছেন আসমান ও জমিনের রাজ্যকে এসবকে ছাড়িয়ে আল্লাহ আল্লা রসুল সাল্লামের এই ভ্রমণ বিশেষ গুরুত্ব বহন করে এই ভ্রমণের মধ্যে রয়েছে সুদূর প্রসারী হিকমা আল ইসরা ঘোষণা করে মোহাম্মদ সাল্লু আলহ্লাম হলেন মক্কা এবং জেরুসালেম দুই কিবলার নবী এই ইসরা ঘোষণা দেয় নবী মোহাম্মদ সাল্লু আলিয়া হলেন প্রাচ্য আর পাশ্চাত্যের ইমাম তিনি হলেন সকল নবীর উত্তস্বরী এবং তিনি হলেন তারপরে আগত সকল প্রজন্মের ইমাম এই ভ্রমণে নবীরা আল্লসুল সাল্লু আলহিমের ইমামত্বে সালাহ আদায় করেছিলেন এই ঘটনা আর কখনও ঘটেনি যা বলে দেয় আল্লাহ রসুল সাল্লা আনিত বার্তা হল একটি সার্বজনীন বার্তা যা সকল যুগ ও কালের জন্য প্রযোজ্য আল ইসলামের ঘটনাটি বিভিন্ন হাদিসে এসেছে এবং প্রতিটি বর্ণনার মধ্যে কিছু পার্থক্য ও নতুনত্ব আছে আমরা সংক্ষিপ্ত এই যাত্রার সার অংশ তুলে ধরার চেষ্টা করব রসুল্লাহ আলহামের বর্ণনায় মেরাজের রাত আমি তখন আল হিজরে অর্থাৎ কাবার নিকটে অর্ধকলাকার জায়গাটিতে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 সেখানে পৌঁছে আমি আমার বাহনটিকে মসজিদের কেটে বেঁধে ভিতরে প্রবেশ করলাম তারপর সেখানে দুই রাকাত সালাত আদায় করলাম সেখানে ওই সময় অন্যান্য নবিরাসুলগণও সালাত আদায় করছিলেন এবং এই জামাতের নেতৃত্বে ছিলেন রসুলুল্লা সাল্লি সালাম তিনি ইমামের দায়িত্ব পালন করছিলেন রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেন এরপর জিব্রিল আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন আমরা সবচেয়ে নিচের আসমানের দরজায় পৌঁছলাম জিব্রিল দরজায় টোকা দিলেন দরজার প্রহরীরা জিব্রিলকে জিজ্ঞেস করলো।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 গেট খুলে দেওয়ার পর রসুল্লাসাল্লাইসাল্লাম ভিতরে প্রবেশ করলেন আমি ভেতরে প্রবেশ করে পিতা আদম আলাইসাল্লামকে দেখতে পেলাম জিব্রিল তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন জিব্রিল বললেন ইনি আপনার পিতা আদম আলাইসাল্লাম তাকে সালাম দিন আমি আসসালাম আলাইকুম বললাম তিনি আমাকে ওয়ালাইকুম আসসালাম বললেন এরপর আদম বললেন আমার পবিত্র পুত্রকে স্বাগতম পবিত্র রসুলকে স্বাগতম আদম আলাইসাল্লাম দেখা পেলেন তার কোটি কোটি সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুত্র মোহাম্মদ সাল্লামের হাজার বছর পরে সর্বশ্রেষ্ঠ পুত্রের সাথে দেখা করার সুযোগ পাওয়া ছিল পিতা আদমের জন্য এক মহা আনন্দের ঘটনা রসুল জন্য সেই মুহূর্তটি অবশ্যই একটি অভূতপূর্ণ আনন্দময় মুহূর্ত ছিল কিন্তু তাদের আলাপচারিতার সময় ছিল বেশ অল্প কেন কেননা রসুল্লাহ সাল্লাম আলাইস্লামের হাতে সময় ছিল কম তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে এরপর জিবরিল রসুলকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা দেন তারা সেখানকার দরজায় পৌঁছলে আগের মতো প্রহরীরা তাদের পরিচয় জানতে চাইল পরিচয় পর্ব শেষে তারা দরজা খুলে দিল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি ভিতরে প্রবেশ করে এইসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলাহিস্লামের দেখা পেলাম তারা দুইজন ছিলেন আত্মীয় রসুল্লাহসাল্লু আলাইস্লাম বর্ণনা করেন আমি তাদের সাথে সালাম বিনিময় করলাম অর্থাৎ নবীরা একে অপরকে আসসালাম ও আলাইকম বলে অভিবাদন জানাতেন এরপর তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম সেখানে বোঝে দেখা হলো ইউসুফ আলাহিসামের সাথে ইউসুফ আলাহিসামের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তাকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল চতুর্থ আসমানে গিয়ে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দেখা করলেন নবী ইত্রিস আলাহাইসাল্লামের সাথে নবী করিম সাল্লাহাম বর্ণনা করেন আমরা এরপর পঞ্চম আসমানে গেলাম সেখানে হারুন আলাহিসামের সাথে দেখা হলো।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 বন ইসরায়েল ছিল সংখ্যার দিক থেকে অন্য সকল মুসলিম জাতি অপেক্ষা সর্ববৃহৎ কিন্তু মুহাম্মদ সাল্লু আলি সাল্লামের উম্মতের সংখ্যা বন ইসরায়েল থেকেও বেশি এই কারণেই মুসা আলাইসাল্লাম কাঁচ ছিলেন মুসা আলিহাস্লাম ও মুহাম্মদ সাল্লাহু আলিহাস্লামের মধ্যে উম্মতের সংখ্যা নিয়ে প্রতিযোগিতা বিদ্যমান ছিল কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে কোন রকম ঈর্ষাবোধ বা হিংসা ছিল না তাদের মধ্যে হৃদতাপূর্ণ প্রতিযোগিতা ছিল মুসাল্লাইম ও মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের পরবর্তী কথোপকথন থেকে তা স্পষ্ট হয় রসুল্লাহাম বললেন এরপর আমাকে নেয়া হলো সপ্তম আসমানে সেখানে আমি আমার পিতা ইব্রাহিম আলাহামের সাথে সাক্ষাৎ করলাম এবং তার সাথে সালাম বিনিময় করলাম তারপর আমাকে দেখানো হল বাইতুল মামুর। অন্য একটি বর্ণায় এসেছে যে ইব্রাহিম আলাহ সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বাইতুল মামুরের নাম কোরআনে উল্লেখ করা আছে আল্লাহ তালা কোরআনে বায়তুল মামুরের শপথ নিয়েছেন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 মহাবিশ্বের সর্বত্র চার আঙ্গুল পর পর ফেরেশ ছড়িয়ে ছিটিয়ে আছে তারা রুকু অথবা সিজদায় আল্লাহর ইবাদত করছে এই সুবিশাল সৃষ্টির সামনে মানবজাতির সংখ্যা অতি নগণ্য ইব্রাহিম আল্লাহ সাল্লাম বায়তুল মামুরে হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ তিনিই দুনিয়াতে কাবা নির্মাণ করেছিলেন আল্লাহ তালা যখন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন তখন তাকে ফেরেশ তাদের ঘর বায়তুল মামুরে বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়েছেন এরপর রসুল্লাম বলেছেন আমি সেখানে সিদ্হা দেখেছি আরও কিছু দূরে গিয়ে আমি সিদ্দর মুহায় পৌঁছলাম সিদ্ধাতুল মুহা একটি গাছ এটি আসমানের শেষ প্রান্তে অবস্থিত এর পরেই শুরু হয়েছে আখিরাতের জীবন জান্নাত আল্লাহ তালা আর্শ অর্থাৎ আল্লাহ তালা সৃষ্ট এই বিশ্বের শেষ প্রান্ত হল সিদ্দ্রাতুল মুন্তাহা একটার পর একটা করে মোট সাত আসমান সব শেষে রয়েছে সিদ্দরাতুল মুহা এর পরে শুরু হয়েছে অন্য আরেক জগৎ আখিরাতের আবাস রসুল্লা সাল্লু আল্লাহ মুহায় পৌঁছে দেখলেন এর নিচ থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছে তিনি জিব্রিলকে এই নদী সম্পর্কে জিজ্ঞেস করলেন জিবরিল আল্লাহ বললেন দুইটি নদী দৃশ্যমান আর বাকি দুইটি নদী লুকায়িত যে দুইটি নদী দেখা যায় সেগুলো হলো নীল নদ ও ফোরাত নদী আর লুকায়িত নদীগুলো জান্নাতের নদী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 মরুভূমিতে একটি ছোট্ট আংটির মতো। সর্বনিম্ন আসমানের তুলনায় কুর্সি যে কতটা বড় সেটা ধারণা করা আমাদের সাধ্যের বাইরে আমরা যে দুনিয়ায় আছি তা প্রথম আসমানের মধ্যে অবস্থিত কারণ আল্লাহ বলেছেন আমরা সর্বনিম্ন আসমানকে নক্ষত্ররাজি দিয়ে সজ্জিত করেছি অর্থাৎ সমস্ত নক্ষত্ররাজই সর্বনিম্ন আসমানে অবস্থিত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 আবার ফিরে যান সালাতের সংখ্যা আরও কিছু কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন রসুল্লা সাল্লু আলাইস্লাম আবার আল্লাহ তালার কাছে গেলেন আরও দশ ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। ফিরতি পথে মূসা তাকে আবার জিজ্ঞেস করলেন রসুল সাল্লু আলাইস্লাম তাকে জানালেন যে আল্লাহ তালা সালাতের সংখ্যা কমিয়ে তিরিশ ওয়াক্ত করার নির্দেশ দিয়েছেন মূসা আল্লাহিসাল্লাম সালাতের সংখ্যা আরও কমিয়ে আনার জন্য ফিরে যেতে বললেন মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম আবারও ফিরে গেলেন এবং এবারও দশ কমিয়ে দেয়া হলো। মূসা এ শুনে আবার যেতে বললেন এবার কমিয়ে দশ করা হল মূসার উপদেশ অনুযায়ী মোহাম্মদ সাল্লা আল্লাহ আবার গেলেন এবার কমিয়ে পাঁচ ওয়াক নির্ধারণ করা হল তিনি ফিরে এসে মূসা আলাহি সাল্লামকে তা জানালেন মূসা আল্লাহিস্লাম বললেন মোহাম্মদ মানুষ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি বনে ইসরায়েলের সাথে ছিলাম আপনার উম্মাদের জন্য এটাও কষ্টকর হবে আপনি আবার ফিরে যান এবং আরও কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন মুহাম্মদ সাল্লু আলাইস্লাম বললেন আবার অনুরোধ করতে আমি লজ্জাবোধ করছি আমি আর পারব না মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম ও মুসাই আলাহিস্লামের ব্যক্তিত্বের মাঝে বেশ কিছু পার্থক্য আছে মুসা আলাহিসাল্লাম সালাদের সংখ্যা কমানোর জন্য আল্লাহ তালার কাছে তর্ক করতে দ্বিধাবোধ করতেন না মুসা আল্লাহিস্লামী হচ্ছেন সেই নবী যিনি আল্লাহ তালাকে বলেছিলেন তিনি আল্লাহকে দেখতে চান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 এক রাতের মধ্যেই সেই জায়গায় গিয়েছিলেন শুধু তাই নয় ওই এক রাতেই সেখান থেকে মক্কা ফিরে এসেছেন এবং এর মধ্যে সাত আসমান ঘুরে দেখেছেন তাই উম্মে আয়মান তাকে এই ঘটনা সবাইকে বলতে মানা করছিলেন কিন্তু রাসুবুল্লা সাল্লা আলাইসাল্লাম বললেন না আমি এই ঘটনা সবাইকে জানাব। লোকেরা যাই বলুক না কেন আমি এই সত্য ঘটনা প্রচার করতে পিছপা হব না এটা আমার ওপর অর্পিত দায়িত্বের একটি অংশ আমার দায়িত্ব হচ্ছে সবাইকে জানিয়ে দেয়া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 সেখানে তখন এমন কিছু লোক ছিল যারা নিয়মিত জেরুসালাম যেত তারা রসুল্লাহসাল্লু আলাইসাল্লামকে মসজিদের বর্ণনা দিতে বলল জেরুসালামের বর্ণনা দিতে বলল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি জেরুসালামের বর্ণনা দেয়া শুরু করলাম এবং একসময়ে আমি আটকে গেলাম রসুলুল্লাহাল্লু আল্লাম সেখানে খুব বেশি সময় কাটাতে পারেননি তাই তিনি ওই জায়গার খুঁটিনাটি বর্ণনা মনে করতে পারছিলেন না এরপর রসুল্লাহাল্লু আলাইস্লাম বলেছেন তখন আল্লাহ তালা আমাকে জেরুসালেম দেখালেন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 এই ভ্রমণের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে যেমন নবীদেরকে রসুল্লা সাল্লু আলাম দেখেছেন তাদের সাথে কথা বলেছেন বায়দুল মামুর দেখেছেন সিদ্ধাত ও মুন তাহার বিশদ বর্ণনা করেছেন হাদিস এবং সিরাতে ইসরাবাল মেয়েরাজের আরো অনেক বর্ণনা পাওয়া যায় তবে সেই বর্ণাগুলো ছড়ানো ছিটানো ভ্রমণের ঠিক কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সেগুলো পরিষ্কার নয় আপাত পরস্পর বিরোধী কিছু বর্ণনা আছে মেয়েরাজের ঘটনা নিয়ে আরো অনেক জাল বর্ণনাও আছে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 জিব্রিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে দুধ পানি এবং মদের তিনটি পাত্র রাখলেন কোনো বর্ণায় এসেছে দুধ মধু এবং মদ কোন বর্ণায় এসেছে শুধু দুধ এবং মদের পাত্রের কথা তবে এই ঘটনাটি কখন ঘটেছে সেটা নিয়েও একাধিক বর্ণনা আছে কেউ বলেছেন এটা পায়তন মগদিসে কেউ বলেছেন ঊর্ধ্বাকাশে আল্লাহ ভালো জানেন তবে প্রতিটি বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বেছে নিলেন দুধের পাত্র এর একটি প্রতীক অর্থ আছে দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক হৃদায়তের প্রতীক অন্যদিকে মদ হচ্ছে পথভ্রষ্টার প্রতীক আল্লাহ রসুল সাল্লাধের পাত্র বেছে নিন তখন জিব্রিল বললেন আপনি হৃদায়ত লাভ করলেন এবং আপনার উম্মত হৃদায়ত লাভ করল দ্বিতীয় ঘটনা নবীদের সাথে কথোপকথন রসুল্ল সাল্লাহাম যখন অন্য নবীদের সাক্ষাৎ পেলেন তাদের সাথে কি বিষয়ে কথা বলেছিলেন তাদের আলোচনার একটি টপিক ছিল শেষ জমানা বা বিচার দিবস ইব্রাহিম আলাহিসাল্লাম এবং মুসাই আলাহাইসাল্লাম এই ব্যাপারে তেমন কিছু জানতেন না কিন্তু এই ব্যাপারে ইসা আলাইস্লামের কিছু জ্ঞান ছিল আমরা জানি শেষ জমানায় ইসা আলাহিস্লাম আবার ফিরে আসবেন এবং দাঁতজালকে হত্যা করবেন এরপর আগমন ঘটবে ইয়াজুজ এবং মাাজুজের তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে এরপর ইসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে তোয়া করবেন এবং এরপর ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে তখন পুরো পৃথিবী জুড়ে তাদের লাশ ছড়িয়ে থাকবে এরপর তিনি আবার তখন আল্লাহ করাবেন এবং কেয়ামত এই বর্ণনাটি মূসা আলাহিসামের সাথে নবীজির কি কথোপকথন হয়েছে সেটা আমরা একটু আগে উল্লেখ করেছি ইব্রাহিম আলাহিসামের সাথে নবীজির কথোপকথনের একটি ঘটনা আছে ইব্রাহিম সালাম নবীজিকে বললেন মোহাম্মদ তোমার উম্মাহকে আমার সালাম দিও তাদেরকে বলে দিও নেই। জান্নাতের মাটিতে চারা গজাবে অর্থাৎ আমরা যদি একবার করে একটি তসবিহি পাঠ করি তাহলে জান্নাতে একটি করে গাছ জন্ম নেবে নবীরা দেখতে কেমন ছিলেন সেটা আমরা এই ইসরাব মিরাজের বর্ণনা থেকে জানতে পারি সিরাত এবিন হিসাবে বর্ণিত এব বলেন ইমাম জুহরি সাঈদ ইবিনুসাইব্রাহিম থেকে বর্ণনা করেন যে রসুল্লাহামের সফরে ইব্রাহিম আলাইস্লাম মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাামকে দেখে এসে সাহাবাই তাদের আকার আকৃতিও বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের সাথী অর্থাৎ আমি অপেক্ষা আর কাউকে ইব্রাহিম আলাহিসামের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ দেখিনি আর তোমাদের সাথীর সাথেও বেশি সাদৃশ্যপূর্ণ হযরত ইব্রাহিম আলাহাম ছাড়া কাউকে দেখিনি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 সিদ্দারাতুল মুহা বুখারীর একটি হাদিসে এসেছে নবীজি যখন সপ্তম আসমানে ইব্রাহিম আল্লাহ অতিক্রম করলেন তখন সিদ্দার দেখেছেন আবার মুসলিমের হাদিসে এসেছে ষষ্ঠ আসমানে তিনি সিদ্ধাহা দেখেছেন ইমামান এই গাছটি এতই বড় যে এর গুড়ি বা কাণ্ড হচ্ছে ষষ্ঠ আসমানে আর শাখা প্রশাখাগুলো বিস্তৃত সপ্তম আসমানে সুহান এই সিদ্দ্রুল মুন্তাহায় রসুল্লাহ সাল্লাই চিব্রিলকে তার সত্যিকার আকৃত দেখেছিলেন জিব্রিলের সত্যিকারের আকৃতিতে তার আছে ছয়শ পাখা এক একটি পাখা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত আল্লাহ তালা কোরআনে বলেন দিদর তুল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 তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞার অধিকারী অতপর সে স্থির হয়েছিল তখন সে ঊর্ধ্ব তারপর সে নিকটবর্তী হল অতপর আরও কাছে এলো তখন সে নৈকট্য ছিল দুধনুকের পরিমাণ অথবা তারও কম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 এছাড়াও মুসলিমে একটি হাদিস আছে যেখানে আবু আহ নীকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার রবকে দেখেছিলেন নবীজি সাল্লাই উত্তর দেন তিনি তো নূর আমি তাকে কিভাবে দেখব অর্থাৎ নবীজি আল্লাহকে দেখেননি তিনি তা নূর দেখেছেন যখন বলা হয় মেয়েরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাহু আলহিম আল্লাহকে দেখেছেন তখন বোঝানো হয় তিনি আল্লাহকে অন্তর দিয়ে দেখেছেন চোখ দিয়ে নয়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 তা সব কিছু এই কলম দিয়ে লেখা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া যখন কলমের লেখার শব্দ শুনতে পাচ্ছিলেন তখন তিনি এমন এক অবস্থানে যেখানে তার সাথে আর কেউ ছিল না এমন এমনকি জিব্রিলন এটা আল্লাহ রসুল সাল্লাহু আলহামের প্রতি আল্লাহর বিশেষ এক অনুগ্রহ যে তিনি এমন এক স্থানে উন্নীত হয়েছিলেন যেখানে আর কেউ কখনো যাবার অনুমতি পায়নি পাঁচ নম্বর ঘটনা মুমিনাতু মিনাতু আলে ফিরাওনের কাহিনী মেয়রাজের এক পর্যায়ে সম্ভবত যখন নবীজিকে জান্নাত দেখানো হচ্ছিল তখন নবীজি সাল্লাহু আলিয়া খুব মনোমুগ্ধকর একটি ঘ্রাণ পেতে থাকেন তিনি জিব্রিলের কাছে জানতে চাইলে জিবরিল বললেন এ হল ফের কন্যার চুল আচরানো দাসী ও তার সন্তানদের সুগন্ধ সেই দাসী ছিলেন ফেরাউনের মেয়ের পার্সোনাল বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসার তার কাজ ছিল ফের আউনের মেয়ের চুল আচরানো একবার চুল আচরানোর সময় হাত থেকে চিনুনিটা পড়ে যায় তখন তিনি বললেন বিসমিল্লাহ বিসমিল্লা বলে তিনি চিনুনিটি তুলে নিলেন ফির আউনের মেয়ে বলল আমার বাবার কথাই তো নাকি সেই দাসী তখন উত্তর দিলেন না আমার এবং তোমার বাবার রব হচ্ছেন আল্লাহ আমি তার নাম নিয়েছি ফির আউনের মেয়ে রেগে আগুন হয়ে গেল কি বললে তুমি আমি এখনই আমার বাবাকে জানাচ্ছি তুমি আল্লাহর নাম নিয়েছ ফের আউনের মেয়ে ছিল ফির আউনের মতোই আরেক জালিম ফির আউন যখন ঘটনাটি জানলো।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 এগিয়ে যাও নিশ্চয়ই এই দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চাইতে কম তীব্র এই কথায় মা দৃঢ়তা পেলেন এরপর মা এবং দুধের শিশু দুইজনকেই হত্যা করা হলো। ঘটনাটি বর্ণনা করার পর ইবেন আব্বাস বলেন চারজন শিশু দোলনায় কথা বলে উঠেছিল তারা হল এইসাইবেন মারিয়াম জুরাইজের সঙ্গী ইউসুফের সাক্ষী এবং ফিরাওয়ার কন্যার দাসীর পুত্র এই মুমিনা নারীর ইমান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 এই আয়াত পড়লে তাহাজ আদায়ের সব পাওয়া যায় আমরা একটু আগেই উল্লেখ করেছি তার মধ্যে একটি দেখা করতে যান তখন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কি এবং রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম উত্তর দিলেন আত্মাহাতুল্লাহিসালাতু এই দোয়াটি অর্থাৎ তাসাহুদ যেটা আমরা নামাজে পড়ে থাকি কিন্তু বিজ্ঞ উলামাদের মতে এই ঘটনার কোন ভিত্তি নেই আরও একটি মজার ব্যাপার হচ্ছে মালিকী এবং শাফি মাজহাবে একটু ভিন্নভাবে আত্মাহাত পড়ার প্রচলন আছে যেমন মালিকী মজহাবে আত্মাহিয়াহুল ইহ এভাবে শুরু করা হয় সাফি মাঝহবে আত্তাহিয়াতুল মুবারকাতু ওয়াস্সালু এভাবে শুরু করারও প্রচলন রয়েছে সুতরাং যেই দোয়াটি আমরা নামাজে পড়ি এবং যেটা আল্লা রসুফ সাল্লা আল্লাহর কাছে বলেছিলেন সেটা আসলে পরিবর্তন হবার সম্ভাবনা খুবই কম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 দুই নম্বর মুসাল্লাহলামের সাথে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কথোপকথনের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা যখন পঞ্চাশ ওয়াক্স সালাদ আদায় করার নির্দেশ দিলেন তখন মুহাম্মদ সাল্লা আলাইস্লাম তা মেনে নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মূসা আলাহিস্লামের সাথে তার দেখা হলে তিনি তাকে বলেছেন আপনার ওম্মত তা পালন করতে পারবে না মুসা আলাহিস্লাম তার দীর্ঘদিনে নবুয়তের অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা দিয়েছিলেন এটাই অভিজ্ঞতার মূল্য তাত্ত্বিক জ্ঞানী সবকিছু নয়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 আল ইসরাব মিরাজের ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল সলাতের গুরুত্ব ইসলামের সকল ইবাদতের আদেশ নাজিল হয়েছে কিন্তু একমাত্র সলাতের হুকুম আল্লাহ তালা সরাসরি দিয়েছেন সাথে একান্ত সাক্ষাতে এই আদেশ দেওয়া হয়েছে মুস আল্লাহ ইসলাম যখন তুর পর্বতের উপর আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছিলেন তখন আল্লাহ তালা বনি ইসরাইলের জন্য সালাতের বিধান নির্ধারণ করে দেন অর্থাৎ এই ক্ষেত্রেও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 কলীন অনা মলি মি বীন মিল যুতি অদম মনহমল ওমী মনহমল মানুষি অমিলুতি বহিম ইলমী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 যারা সালাতকে অবহেলা করেছে অর্থাৎ সালাত আদায় করেনি আল্লা তালা তাদের জন্য জাহান নামের ওয়াদা করেছেন ইবেন আব্বাস এই আয়তের ব্যাপারে বলেছেন যে এখানে ওইসব লোকদের কথা বলা হয়নি যারা কিনা সালাত একদমই আদায় করে না বরং সেই সব লোকদের কথা বলা হয়েছে যারা অর্ধেক সালাত আদায় করে ইবেন খাতাব রাহিম আহুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি ফরোজ সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল যদিও আলিমদের মধ্যে এই ব্যাপারে কিছুটা মত পার্থক্য আছে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 বসে আদায় করতে না পারলে শুয়ে আদায় করবে শুয়ে আদায় করতে না পারলে আঙ্গুল দিয়ে ইশারায় সালাদ পড়বে আর যদি তাও না করতে পারে তাহলে চোখের ইশারায় সালাদ আদায় করবে অবস্থা যাই হোক না কেন সালাত আদায় করতেই হবে যতক্ষণ জ্ঞান আছে সালাত আদায়ের ক্ষেত্রে কোনো ছাড় নেই এমনকি যুদ্ধ চলাকালীন সময়ও সালাত আদায় করতে হবে সালাত হল এমন একটি ইবাদত যা ছেড়ে দেওয়ার জন্য কোনো অজুহাতি কার্যকর হবে না মুসলিম আলিমগন বলেছেন যে শত্রুপক্ষের উপর নজরদারি করার সময় আঙ্গুল দিয়ে করা যাবে। পাঁচ নাম্বার শিক্ষা প্রত্যেক পরীক্ষা বা কষ্টের পর আল্লা বান্দাকে স্বস্তি দেন নবতের সপ্তম বছরের পর পরবর্তী তিনটি বছর ছিল কঠিন একটা সময় প্রথমত এই তিন বছর নবী সাল্লাহ আলাইস্লাম তার অনুসারী এবং তার গোত্র লোকদের নিয়ে সেরে আবু তালিবে অবরুদ্ধ অবস্থায় কাটান দ্বিতীয়ত অবরোধ থেকে মুক্তির কিছুদিন পরেই মারা গেলেন তার চাচা আবুতালিব এবং এরপর স্ত্রী খাদিজা তৃতীয়ত আবুতালিবের মৃত্যুর পর কোরআষা অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল এবং চতুর্থত তয়েফের লোকেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে জঘন্য আচরণ করেছিল কিন্তু এত কিছুর পরেও আল্লাহ রসুল সাল্লা আলহ্লাম ভেঙে পড়েননি তিনি তার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন আর তখনই ঘটল এই অসাধারণ ঘটনা দীর্ঘ কষ্টের সময়ের পর আল্লাতালা তাকে এই ভ্রমণের সুযোগ দিয়েছেন এই ভ্রমণে জিবরিল্লাম ছিলেন তার পথ প্রদর্শক এই ভ্রমণে তিনি পূর্ববর্তী নবিরাসুলদের সাথে দেখা করার সুযোগ পান এই ভ্রমণ ছিল যেন সত্যিকারের এক বিস্ময় রাজ্যে ভ্রমণ তিনি আসমানের এমন স্তরে উঠতে পেরেছিলেন যেখানে আর কেউ অনুমতি পায়নি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত তিনি জানাতে প্রবেশ করেছিলেন অসুল সাল্লাম সাল্লাম আল কাউসার নামের একটি নদী দেখেছিলেন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 এরপর আবু বকর রাজিয়াল্লাহন বলেছিলেন যদি তিনি এই কথা দাবি করে থাকেন তাহলে তা অবশ্যই সত্য এরপর আবু বকর রাজিয়াল যখন জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাম আসলে এই দাবি করেছেন তখনই তিনি এই ঘটনার বি না দ্বিধায় সত্য বলে মেনে নিয়েছিলেন লক্ষণীয় হল আবুকর রাজিয়ালাহ আনহুর উক্তির প্রথম অংশ তিনি বলেছিলেন তিনি যদি এই কথা বলে থাকেন এই কথার মাধ্যমে হাদিসের সত্যতা যাচাইয়ের গুরুত্ব স্পষ্ট হয়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 আল্লাহ তালা ইব্রাহিম আলাহামের কাছে ওয়াদা করেছিলেন যে জেরুসালামের অভিভাবকত্ব ইব্রাহিমের উত্তর সরিদের কাছে দেয়া হবে। এই ওয়াদা বিভিন্ন মাধ্যমে হয়েছে। বনী ইসরাকে কর্তৃত্ব দেওয়ার ওয়াদা করা হয়েছিল তবে তিনি সেটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি তার উত্তরস্বরী ইউসবিন নুনের জীবদ্দশায় জেরুসালামের কর্তৃত্ব মুমিনদের হাতে দেয়া হয় বনি ইসরায়েল যতদিন পর্যন্ত সত্যের পথের অনুসারী ছিল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 যুগ যুগ ধরে নবী রসুলগঞ্জ যে বাণী প্রচার করেছেন সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাম সেই একই বাণীর বাহক এখন তিনি আদম আলাহ ইসলামের সমস্ত সন্তানের নেতা যে কারণে বল ইসরায়েলকে জেরুসালেমের কর্তৃত্ব দেওয়া হয়েছিল সেই একই কারণে উম্মতে মোহাম্মাদীকে জেরুসালেমের কর্তৃত্ব দেয়া হয়েছে কারণটি ছিল তাওহিদ মুসাল্লাহিস্লাম যেমন তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে পারেননি কিন্তু তারই অনুসারেই ইউসবিন নুন আলাহিস্লামের সময়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 এজন্য অমর আব্দুল খত্তাব রাজ আনহু জেরুসালামে চাবি নেয়ার জন্য মদিনা থেকে জেরুসালামে এসেছিলেন পরবর্তীকালে এক সালে ক্রুসেডাররা জেরুসালেম ছিনিয়ে নেয় এবং সালাউদ্দিন আল আইউ বি অষ্টআশি বছর পর জেরুসালেমকে আবার মুক্ত করেন এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত জেরুসালেম মুসলিমদের কর্তৃত্বে থাকে ১৯১৭ সালে ব্রিটিশরা জেরুসালাম দখল করে এরপর আস্তে আস্তে সেখানে ইহুদিদের মাইগ্রেশন শুরু হয়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 কিন্তু উসমানীয় খিলাফা এবং মিশরের মামলকদের কারণে সেটা সম্ভব হয়নি উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধে জেরুসালেম দখল করার পর ডেভিড বেন গোরিয়ন বলেছিল আমরা জেরুসালেম দখল করেছি আমরা এখন ইয়াসলিবের পথে আছি অর্থাৎ তাদের চোখ মদিনার দিকে গোলদা মায়ার নামের আরেক ইসরায়েলি নেতা বলেছিল আমি মদিনা আর হিজাজ থেকে আমার পূর্বপুরুষদের গন্ধ পাই ওগুলো আমাদের জায়গা আমরা ওগুলো দখল করে নেব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 छह तलाह तुम्हु तून वकील मानू কে كَانَ বদন শকুরা কব না بَنِي ঈশ ই তিল তুফি দু ফিল অর্দ في الأرض مرتين علواً كبيراً فإذا جاء وعد بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا বদল أُولِي بَأْسٍ شَدِيدٍ 17. بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَاءٌ لِبَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ 18. وَكَانَ وَعْدًا مَفْعُولًا দ নকুম করিমদন কুমি নজাল ইন আহসি ফুসি কুম ও ইন আস তুম فَلَهَا فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وليدخلوا المسجد, وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْ تَتْبِيرًا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 ফেসবুক পেজ ডবু ডেসবুক চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া raindropsmedia.org 2015